أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وآي المطر أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবি সাহিদ ই আমির আল জুমাহিরাজি আল্লাহ তাল্লাহ নহের জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ উপস্থিতি সাহিদ আমির সে ছিল ঐ সকল হাজারো মানুষদের মধ্য থেকে একজন যারা কুরাইশদের ডাকে সাড়া দিয়ে খোবায়বাদি আল্লাহ তলানহ এর হত্যার বিশ্বকে দেখার জন্য মক্কার অদূরে তা নাইম প্রান্তরে একত্রিত হয়েছিল হজরতহু তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলিহসাল্লামের একজন প্রিয় সাহাবী তাকে মক্কার মুশ্রিকরা প্রতারণার আশ্রয় নিয়ে বন্দী করেছিল এবং তাকে হত্যা করে বদরের যুদ্ধে নিহত কুরাইশদের হত্যার প্রতিশোধ নেয়ার সংকল্প করেছিল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 নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো তিনি যখন শুলি কাস্টের সামনে দাঁড়িয়ে আছেন তখন সাঈর দিকে নিবদ্ধ হলো তিনি দেখলেন খোবায়বরাজি আল্লাহ তলানহু সেই কঠিন মুহূর্তেও নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন তার চেহারায় বিন্দু পরিমাণ আতঙ্কের কোনো ছাপ নেই নারী শিশুদের সুরগুলের মাঝে সাঈদ ইবনে আমের হঠাৎ করে হজরত খোবায়ব রাজি আল্লাহ তালানহু এর প্রশান্ত কণ্ঠস্বর শুনতে পেলেন মৃত্যুর আগ মুহূর্তে তিনি কুরাইশ নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলছিলেন তোমরা যদি আমাকে দুরাকাত নামাজ সুযোগ দিতে তাকে দুরাকাত নামাজ সুযোগ দিল আমের রাজি আল্লাহ তু আলানহ খোবায়ব রাজি আল্লাহ তু আলানহ এর দিকে তাকিয়ে রইলেন তিনি দেখলেন সে কাবার দিকে ফিরে দুরাকাত নামাজ আদায় করল কতই না সুন্দর ছিল সেই নামাজ কতই না সুন্দর ছিল সেই মনোরম দৃশ্য অতপর নামাজ শেষ করে তিনি কোরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি তাহলে আমি আমার নামাজকে আরো দীর্ঘায়িত করতাম আমি আরো দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতাম অতপর সাঈদিনা আমের রাজি আল্লাহ তালানহু সচক্ষে প্রত্যক্ষ করলেন যে মক্কার মুস্তিকরা ধারালো অস্ত্র দিয়ে খোবায়ব রাজি আল্লাহ তালানহু এর একটা অঙ্গকে কর্তন করছিল আর বলছিল তুমি কি চাও যে তোমার স্থানে মহম্মদকে রাখা হবে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 অট্ট হাসিতে ফেটে পড়ল এবং তারা চিৎকার করে বলতে লাগলো তাকে হত্যা করো তাকে আপনার কাছে বিচার দিচ্ছি আপনি এদের সংখ্যাগুলোকে গোলে রাখুন এদেরকে নির্মম হত্যা করুন আপনি এদের কাউকে ছাড়বেন না অবশেষে অসংখ্য তীর আঘাতে খোবায়ব রাজি আল্লাহ তালানহের দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল তার পবিত্র আত্মাটি আকাশের দিকে উড়ে গেল আর তার নিষ্প্রাণ দেহটি জমিনেই পড়ে রইল কুরাইশা মক্কায় ফিরে এলো। কালের আবর্তে খোবায়ব রাজি আল্লাহ তালান শাহাদাতের বিস্ময়কর ঘটনাটি সবাই ভুলে গেল কিন্তু তার সামনে খোবায়ব্রাজি আল্লাহ তালানহুয়ের শাহাদাতের সেই হৃদয় দৃশ্যটি ভেসে উঠত জাগ্রত অবস্থাতেও তার স্মৃতিপটে বারবার সেই দৃশ্যটি ভেসে বেড়াতোবায়ালানহু এর কথা মনে পড়লে তিনি স্থির থাকতে পারতেন না সাঈদ ইবনা আমেরাল আনহু চিন্তা করতেন মৃত্যু রাগ্ম মুহূর্তেও কিভাবে একজন মানুষ এত সুন্দর করে নামাজ আদায় করতে পারে শব্দগুলো কখন জানি আসমানি আজাবে এসে মক্কানাগরীকে গ্রাস করে নেয় কখন জানি আকাশ থেকে বিশাল প্রস্তর খণ্ড নিক্ষেপ করে মক্কানগরীকে ধুলিস্বাদ করে দেওয়া হয় আমেরকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়ে গেলেন যা তিনি ইতিপূর্বে তিনি তাকে শিক্ষা দিয়ে গেলেন প্রকৃত জীবন হচ্ছে তাও হিদ উপর অটল থেকে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয়া তিনি আরও শিক্ষা দিলেন যে মানুষের ইমাম যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার থেকে অনেক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পায় খোবায়ু সাহিদ ইবনে আমেরকে আরেকটি বিষয় শিক্ষা দিয়ে গেলেন যে যেই মানুষটিকে তার সাথীরা এত ভালোবাসে যে মানুষটির জন্য তার সাথীরা হাসি মুখে জীবন বিলিয়ে দেয় নিশ্চয়ই তিনি আসমানি সাহায্য প্রাপ্ত তিনি সকল মানুষের সামনে দাঁড়িয়ে কুরাইশদের পাপাচার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন এবং তারা যে সকল বাতিল ইলাহের ইবাদত করে তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি সকলের সামনে সু উচ্চ কণ্ঠে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন রাসুলের সান্নিধ্য লাভের জন্য হিজরত করে মোদিনায় চলে গেলেন মোদিনায় যে তিনি সব সময় রাসুল সাল্ল আলি ওয়াসাল্লামের পাশেই থাকতেন রাসুল সাল্লি হাসাল্লামের সাথে তিনি খাইবরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তী সকল যুদ্ধে তিনি রাসুল সাল্লি হোসাল্লামের সাথে উপস্থিত ছিলেন রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন পরবর্তীতে আবু বকর ও আমর রাজি আল্লাহ তাল্লাহ খিলাফতের সময় তিনি ইসলামের উন্মুক্ত তরবারি হয়ে আমের হু তিনি ছিলেন প্রকৃত মুমিন্দের এক অনন্য উপমা তিনি দুনিয়ার উপর আখেরাত প্রাধান্য দিয়েছিলেন দুনিয়ার বিনিময়ে আ ক্রয় করেছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর ও অমর রাজি আল্লাহ তাল্লাহ তার তাকুয়া ও পরেজগারিতার ব্যাপারে ভালো করেই অবগত ছিলেন তাই তারা সাঈদ ইবনে আমের উপদেশ ও দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন খিলাফতের শুরুর দিকে সাঈদ রাজি আল্লাহ তালু অমর রাজি আল্লাহ তালু এর কাছে গেলেন এবং তাকে লক্ষ্য করে বললেন হে অমর শুনে রাখো তুমি তোমার জনসাধারণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না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 स्कार तिरस्कार के भय करबा री अल्लाह तालहू बल हे साइद इतना साइद इबनाम रदी अल्लाह तालहु बोलें हे अमर তুমি পারবে এবং তোমার মতো আল্লাহ তালা যাদেরকে মুসলিম উম্মার শাসক হিসেবে নিযুক্ত করেছেন তারাই পারবে অমর ইহু এবার সুযোগ পেয়ে গেলেন তিনি বললেন হে সাঈদ আমি তোমাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে চাই তখন তিনি বললেন হে ওমর আল্লাহর কসম করে বলছি তুমি আমাকে পরীক্ষায় ফেলো না এ কথা শুনে অমর রাজি আল্লাহ তাল্লাহু একটু রাগান্বিত হলেন এবং বললেন এটা কেমন কথা যে তোমরা আমার মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে দিবে আর তোমরা দূরে সরে থাকবে আল্লাহর কসম আমি তোমাকে তাকে হেমসের নিযুক্ত করা এবং তাকে বলা হল আমি কি তোমার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করবো বললেন আমি রাষ্ট্রীয় ভাতা দিয়ে কি করব যদি আমাকে ভাতা দেয়া হয় তাহলে এটা আমার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যাবে অতপর তিনি হিমসে চলে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর হেমস নগরী থেকে একটি বিশ্বস্ত প্রতিনিধি দল মদিনায় আসলো অমর রাজি আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমাকে তোমাদের নগরীর দরিদ্র লোকদের একটি তালিকা তৈরি করে দাও যাতে করে আমি তাদের প্রয়োজন পূরণ করতে পারি অতঃপর তারা একটি তালিকা তৈরি করে দিল। অমর রাজি আল্লাহ তালু যখন সেই তালিকাটিতে চোখ বুলাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে কয়েকটি নামের পরের নামটি হচ্ছে সাহিদ ইবনে আমের তখন অমর রাজি আল্লাহ তালু তাদেরকে জিজ্ঞাসা করলেন কে এই সাহিদ ইবনে আমের তারা বলল ইনি হচ্ছেন আমাদের আমির তখন অমর রাজি আল্লাহ তাল্লানহু তাদেরকে বললেন তোমাদের আমিরও কি দরিদ্র দলটি বলল আল্লাহর কসম করে বলছি কখনো দিনের পর দিন এমন অতিবাহিত হয় যে তার চুলায় আগুন পর্যন্ত জলে না কথা শুনে হজরত অমর রাজি আল্লাহ তাল্লানহু অঝর ধারায় কাঁদতে লাগলেন এমন কি চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল তিনি একটি বললেন পৌঁছাবে তাকে বলবে জন্য দিয়েছেন। হিমসে পৌঁছে প্রতিনিধি দলটি সাঈদ ইবনে আমের এর বাড়িতে এল এবং তাকে আমিরুল মিনিনের পক্ষ থেকে সালাম দিয়ে বলল আমিরুল মিনিন আপনার প্রয়োজন পূরণের জন্য এই দিনারগুলো পাঠিয়েছেন সাঈদ ইবনে আমের দিনারের থলিটি দেখা মাত্রই বিশ্বের সাথে তার স্ত্রী দৌড়ে ছুটে এলেন এবং আশ্চর্য না বরং এর ভয়াবহ কিছু ঘটেছে তার স্ত্রী বললেন তাহলে কি মুসলিম বাহিনী কোথাও পরাজিত হয়েছে আমির রাজি আল্লাহ তালানহ বললেন না বরং তার চেয়েও বেশি ভয়াবহ তার স্ত্রী বললেন তাহলে বলো না কি হয়েছে ধ্বংস করার জন্য তার স্ত্রী তখনও দিনার সম্পর্কে কিছুই জানতেন না তার স্ত্রী বললেন ফেতনাকে দূরে সরিয়ে দিন তা থেকে বেঁচে থাকুন সাহিদ না আমির রাজি বললেন তুমি কি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবে তিনি বললেন হ্যাঁ অবশ্যই করব। তারপর সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ তালানহু দিনারগুলোকে ভাগ করে অনেকগুলো দরিদ্র পর্যবেক্ষণের জন্য সামে এল হিমসের অধিবাসীরা তাদের গভর্নরদের ব্যাপারে সময় বেশি অভিযোগ করতর রাজি আল্লাহ তালানহু হিমসে পৌঁছা মাত্রই হিমসের অধিবাসীরা তার সাথে দেখা করতে এল হাজত রাজি আল্লাহ তালু তাদেরকে করলেন তোমরা তোমাদের আমিরকে কেমন পেয়েছ তখন তারা অতঃপর আমি তাকে ও তাদেরকে এক মদরিসে একত্রিত করলাম এবং আল্লাহ তাল্লাহার নিকট দোয়া করতে থাকলাম আল্লাহ তালা যেন সাহিদের ব্যাপারে আমার ধারণাকে ভুল প্রমাণিত না করেন সাহিদ আমের ও তার বিরুদ্ধে অভিযোগকারীরা মদ্রিসে এসে উপস্থিত হলো।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 আমাদের কারো ডাকে সারা দেন না আমি বললাম হে সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি জনসেবামূলক কাজের জন্য নির্ধারণ করেছি আর রাতের সময়গুলোকে আমার রবের ইবাদতের জন্য নির্ধারণ করেছি অমর রাজি আল্লাহ বলেন এরপর আমি অভিযোগকারীদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল হ্যাঁ আমাদের তৃতীয় অভিযোগ হলো প্রত্যেক মাসে একদিন তিনি ঘর থেকে বের হন না আমি বললাম সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি আমির এই কাপড়টি ছাড়া আমার আর কোনো কাপড় নেই তাই মাসে একবার কাপড়টিকে ধৌত করি এবং শুকানোর অপেক্ষায় ঘরে অবস্থান করি দিন শেষে কাপড় শুকানো শেষ হলে ঘর থেকে বের হই অমর রাজি আল্লাহ তাল্লাহ বলেন তারপর আমি তাদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল হ্যাঁ আছে আমাদের চতুর্থ অভিযোগ হল মাঝে মধ্যে ফলে তিনি তার মজরি উপস্থিত হতে পারেন না আমি বললাম হে সাইদ এর কারণ কি আমের আমি মুশ্রিক অবস্থায় মৃত্যুর যন্ত্রণা দেখেছি আমি দেখেছি কিভাবে মুশরিকরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল তার শরীর থেকে এক একটি অঙ্গ কেটে ফেলা হচ্ছিল আর তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি কি চাও যে তোমার স্থানে মহাম্মদকে রাখা হবে আর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 সাইদ ইবনে আমের রাজি আল্লাহ তাল্লাহের স্ত্রী দিনারগুলো দেখা মাত্রই আলহামদুলিল্লাহ বলে উঠল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 সাহিদিব না আমের রাজি আল্লাহ তালহু বললেন আমরা আল্লাহ তাল্লাহকে ঋণ দিব স্ত্রী আনন্দ ভরা কণ্ঠে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তাই করুন হজরত সাহিদিব না আমের রাদি আল্লাহ তাল্লাহু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 আল্লাহ করুন তিনি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও সর্বদা অন্যকে প্রাধান্য দিতেন হে আল্লাহ আমাদেরকে তার মতো জীবন করার তৌফিক দান করুন তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন